পরিবেশিত হবে পৃথিবীর আমাদের আজকের পর্বের আলোচনা হলো মদিনার ইসলামী রাষ্ট্রের তৃতীয় প্রজেক্ট মদিনা সনদ আমরা আগেই বলেছি মোদিনায় ছিল বিভিন্ন ধর্মবিশ্বাস ও গোত্রের বসবাস তিন ধর্মের লোক ছিল মোদিনায় মুসলিম ইহুদি ও মুশরিক. মুসলিমদের প্রথমে দু ভাগে ভাগ করা যায় মক্কা থেকে আগত মুহাজির এবং মদিনার স্থানীয় মুসলিম যাদেরকে বলা হত আনসার মুহাজিরদের বেশিরভাগই ছিল কোরাইশ তবে কোরাইশ কোন একটি গোত্র ছিল না বরং অনেকগুলো গোত্রের সম্মেলন ছিল এই কোরাইশ মহাজিদের মধ্যে উসমান এ একজন সদস্য আর ছিল আওস এবং খাজরাজ যা এর আগে অনেকবার উল্লেখ করা হয়েছে আওস আর খাজরাজ এই দুটি প্রধান গোত্রের মধ্যে আবার অনেকগুলো উপগোত্র ছিল ওদিকে ইহুদিদের ছিল তিনটি গোত্র বন কাইনুকা নজির এবং বন করাইজা আর মুশ্রিকটা ছিল মূলত আওয়স ও খজরাজ গোত্রের আওয়স ও খজরাজ গোত্রের বেশিরভাগ লোক ইসলাম গ্রহণ করায় আওয়স ও খজরাজ গোত্রকে আনসারি মুসলিম বলা হয় তবে এদের মধ্যে কিছু সদস্য ছিল যারা ইসলাম গ্রহণ করেনি সুতরাং আমরা দেখতে পাচ্ছি মদিনায় অনেক গোত্রের একাধিক ধর্মের মানুষের বসবাস ছিল এই ধরনের সমাজকে বলা হয় বহুত্ববাদী সমাজ বা ফ্লুরালিস্টিক সোসাইটি এই ধরনের সমাজে ক্ষমতার দ্বন্দ্ব আনুগত্য পারস্পরিক বিবাদ ইত্যাদি বিষয়গুলো সাধারণ একটা সমস্যা আরবে এই ধরনের একটি সমাজের উত্থান নতুন একটি অভিজ্ঞতা কারণ আরবরা ছিল গোত্রে গোত্রে চরমভাবে ভাবে বিভক্ত ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে তাদের গোত্র পরিচয় স্থান পেত আমরা আরবের রাজনৈতিক কাঠামো নিয়ে আগে আলোচনা করেছি এক একটি গোত্র ছিল এক একটি স্থানীয় কাঠামো বা রাজনৈতিক এনটি গোত্রের নেতাকে সবাই মেনে চলত কোনো বিরোধ হলে তার ফায়সালা ছিল চূড়ান্ত এক এক গোত্রের সাথে এক এক গোত্রে কখনও যুদ্ধ হতো কখনও মৈত্রী হতো কিন্তু সেটা তাদের গোত্র পরিচয় অক্ষুন্ন রেখে ও গোত্রের স্বার্থকে মাথায় রেখে পরিষ্কার কোনো নীতিমালা ছিল না নৈতিকতার কেউ ধারধারত না গোত্রে গোত্রে হানাহানি চলে আসছিল দিন ধরে আরবদের ধর্মীয় পরিচয় ছিল তারা মস্রিক কিন্তু তাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে ধর্মের তেমন কোন প্রভাব ছিল না কিন্তু মদিনার বহুত্ববাদী সমাজে বিষয়গুলো অতটা সহজ ছিল না তাই সম্ভাব্য জটিলতা নিরসনে রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম একটি স্তনদ প্রণয়ন করলেন যাতে সব বিষয়ে কোনো জটিলতার অবকাশ না থাকে এবং মোদিনা একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিচালিত হতে পারে তিনি এসেনে বিভিন্ন গোত্রে পারস্পরিক সম্পর্ক কীরুপ হবে কোনো বিবাদ হলে কিভাবে তার মীমাংসা হবে যুদ্ধ কে কার পক্ষ নেবে এবং কে সাহায্য করবে কারা রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা প্রাপ্ত হবে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করলেন এই আধুনিক যুগে আমরা একটা জিনিস প্রায় শুনতে পাই ধর্ম একান্ত ব্যক্তিগত একটা ব্যাপার একান্ত ব্যক্তিগত ব্যাপারে যেমন কেউ নাক গলায় না তেমনি একজন আরেকজনের ধর্ম নিয়ে ধর্ম পালন নিয়ে কোন নাক গলাবে না কিন্তু ইসলাম কোন ব্যক্তিগত ইবাদতের ধর্ম নয় ইসলাম মানুষের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সকল ব্যাপারের দিক নির্দেশনা দেয় ইসলাম এসেছে সকল কাল ও পাত্রের সকল মানুষের জন্য বাস্তবতা হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করে না আর আল্লাতালা ইসলাম গ্রহণে কাউকে বাধ্য করেন না কিন্তু যে মানুষ বা যে জাতি ইসলাম গ্রহণ করে না তাদের সাথে মুসলিমদের কী রূপ আচরণ করবে সে ব্যাপারেও ইসলামের দিক নির্দেশনা আছে অর্থাৎ ইসলাম মুসলিমদের নিজস্ব ইবাদত ইবাদতিক লেনদেন সম্পর্কে দিক নির্দেশনা তো দেয় সাথে অমুসলিমদের সাথে মুসলিমদের সম্পর্ক কেমন হবে সে ব্যাপারে সুস্পষ্ট কিছু নীতিমালা ও দিক নির্দেশনা দেয় এজাবৎকাল পর্যন্ত মুসলিমদের সাথে অমুসলিমদের সম্পর্কের ব্যাপারে কোনো আইনগত নীতিমালা প্রণীত হয়নি কারণ মক্কায় অমুসলিমরা ছিল শক্তিশালী এবং মুসলিমরা ছিল দুর্বল অমুসলিমদের সাথে মুসলিমদের ইন্টারাকশন মূলত দাওয়াতি কার্যক্রমে সীমাবদ্ধ ছিল ইমান ও দাওয়াতের সাথে সংশ্লিষ্ট যেসব বিষয়ে আল্লাহ তালা মুসলিমদের শিক্ষা দিয়েছেন সেগুলোর ব্যাপারে আমরা আগে আলোচনা করেছি যেমন তাদেরকে আপন হিসেবে না নেওয়া তাদের পরিবারের সদস্য হলেও তাদের থেকে আল্লাহ ও রসুলসাল আলহ্লাম ও মুসলিমদেরকে প্রাধান্য দেওয়া তাদের দেবতাদের গালি না দেওয়া ভালো আচরণ করা ইত্যাদি কিন্তু মোদিনায় একটি ফাংশনিং সমাজ ব্যবস্থা আছে যার কর্তৃত্বে আছে মুসলিমরা পারস্পরিক বিরোধ হলে কিভাবে সমাধান করা হবে বাইরের শত্রু আক্রমণ করলে কারা প্রতিরোধ করবে অর্থনৈতিক দায়িত্বের দায়ভার কিভাবে বন্টন হবে বিচারের ফেসলা কোন আইনে হবে ইত্যাদি বিষয়গুলোর ব্যাপারে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের প্রয়োজন পড়ল আর এই কারণেই আল্লাহ রুসুল্লাহ আলিহাসাল্লাম মোদিনার মুসলিম ইহুদি ও মসজিদদের মধ্যে পারস্পরিক সম্পর্কের একটি আইনগত কাঠামো দাঁড়া করালেন এই কাঠামোকে আমরা একটি চুক্তিপত্র বা সংবিধান বলতে পারি প্রত্যেকটি দল ধর্ম গোত্র এই চুক্তিপত্র বা সংবিধান মেনে নেওয়ার অঙ্গীকার করেছিল মোদিরাস আমাদের অনেকগুলো ধারা ছিল এর মধ্যে অনেকগুলো ধারার পুনরাবৃত্তি হয়েছে কিছু কিছু গোত্রের নাম পরিবর্তন আছে আমাদের আজকের আলোচনা সহজ এবং বোধগম্য রাখার জন্য পুনরাবৃত্তিগুলো বাদ দিয়ে চুক্তিপত্রের মূল ধারাগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই চুক্তিপত্রটি শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান এটি নিরক্ষর নবী মুহাম্মদ সাল্ল আলিহাস্লামের পক্ষ থেকে সম্পাদিত কোরআশ ও ইয়াসরিবের মুমিন ও মুসলিমদের মাঝে লিখিত এটি তাদের জন্য প্রযোজ্য যারা তাদের অনুসারী মিত্র এবং সহযোগী দুই এরা সকলে এক উম্মত অন্যদের থেকে আলাদা তিন কোরাইশের মোহাজিরগণ তাদের আগের অবস্থায় থাকবে নিজেদের মাঝে পূর্বের রীতিতে রক্তপণ আদায় করবে এবং নিজেদের বন্দির মুক্তিপণ বহন করবে আর তা করবে মোমিনদের মাঝে স্বীকৃত নীতি ও অনুসারে। 4 আওফ তাদের আগের অবস্থায় থাকবে, নিজেদের আগের রীতিতে রক্তপণ লেনদেন করবে এবং নিজেদের বন্দির মুক্তিপণ বহন করবে আর তা করবে মোমিনদের মাঝে স্বীকৃত নীতি ও ইনসাফ অনুসারে এই একই ধারা অন্য কিছুর জন্য পুনরাবৃত্তি করা হয় পাঁচ যারা বাড়াবাড়ি করবে সকল সত্যনিষ্ঠ মুসলিম তাদের বিরোধিতা করবে যদিও বা তাদের সন্তান হয় এক মুমিন অন্য মুমিনকে কাফিরের বদলে হত্যা করবে না এবং কোন কাফিরকে কোন মোমিনের বিরুদ্ধে সাহায্য করবে না সাত কোনো মুসলিম কাফির কুরায়সতে যান মালের নিরাপত্তা বা আশ্রয় দেবে না আট কোনো মুমিন এই লিপির ধারাগুলো অস্বীকার করেছে এবং আল্লাহও শেষ দিবসে এমান এনেছে তার জন্য বৈধ নয় কোন দুষ্কৃতিকারীকে সাহায্য করা বা তাকে আশ্রয় দেওয়া নয় আর যে বিষয়ে তোমাদের মধ্যে মতবাদ হবে তা আল্লাহর সমীপে ও মুহাম্মাদের সমীপে উপস্থাপিত হবে দশ ইহুদিদের জন্য ইহুদিদের ধর্ম এবং মুসলিমদের জন্য মুসলিমদের ধর্ম এগারো ইহুদিরা মুহাম্মাদের অনুমতি ছাড়া যুদ্ধার্থে বের হবে না বারো ইহুদিরা বহন করবে তাদের নিজেদের ব্যয়ভার ও মুসলিমরা তাদের নিজেদের তাদের কেউ বহিষ্ত্র দ্বারা আক্রান্ত হলে একে অপরকে সাহায্য করবে এবং বিশ্বাস বিশ্বাসঘাতকতা করবে না ১৩ মোদিরাকে পবিত্র স্থান বলে গণ্য করা হবে চোদ্দ এই সনদভুক্ত পক্ষগুলোর মাঝে যদি কোন সমস্যা বা বিবাদ সৃষ্টি হয় যা থেকে হানাহানি বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দেয় তাহলে তার নিষ্পত্তিতে আল্লাহ ও তার রসুলের সিদ্ধান্তই চূড়ান্ত পনেরো নিরাপত্তা দেয়া যাবে না কোন কোরাইশকে আর না তাকে যে কোরআশকে সাহায্য করে ষোল চুক্তি সকল পক্ষ মোদিনায় আক্রমণকারীর বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করবে এগুলো ছিল মোটামুটি মোদিনা সনদের ধারাগুলো এবার আমরা এই ধারাগুলোর বিশ্বাসগত আইনগত এবং নৈতিক অর্থ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এক ধর্ম ধর্মবিশ্বাস ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং নাগরিকত্বের ধারণা যে কোনো রাষ্ট্রের গোরাপর্তন শুরু হয় কিছু মৌলিক প্রশ্নের জবাবের উপর ভিত্তি করে যা সেই রাষ্ট্রকে সংজ্ঞায়িত করে রাষ্ট্রের কর্মপদ্ধতি ও উদ্দেশ্যকে নির্ধারণ করে এমন মৌলিক কিছু প্রশ্নের উদাহরণ হলো। রাষ্ট্রের কোন শাসন ব্যবস্থার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত রাষ্ট্র কিসের ভিত্তিতে আইন প্রণয়ন করবে কারা এই রাষ্ট্রের নাগরিক কিসের ভিত্তিতে রাষ্ট্র তার বন্ধুরাষ্ট্র ও শত্রু রাষ্ট্রকে চিহ্নিত বা সংজ্ঞায়িত করবে রাষ্ট্রের নাগরিকদের অধিকার কি কি। এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর দিয়েই মদিনা রাষ্ট্রের গোরাপত্তন ঘটে এই সনদের আলোচনায় প্রথম যে বিষয়টি উঠে আসে তা হচ্ছে বিশ্বাস ভিত্তিক জাতি বা উম্মা এই ধারণা এই সনদের মাধ্যমে আকিদা বা ধর্মভিত্তিক একটি সমাজের গোরাপত্তন ঘটে এবং গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা বাতিল হয়ে যায় ধর্মবিশ্বাসের উপর ভিত্তি করে সমাজ করার এই ধারণাটি আরবদের জন্য কিছুটা নতুন ছিল কারণ ইতিপূর্বে তাদের পরিচয় ছিল বংশ বা গোত্রভিত্তিক রক্তের সম্পর্কের ভিত্তিতে তারা ঐক্য বজায় রাখত অন্যদিকে রসুল্লাহ সাল্লা নতুন একটি ধারণা নিয়ে আসেন তিনি আরব থেকে গোত্র সমাজ ব্যবস্থাকে প্রতিস্থাপন করে দিলেন ভিত্তিক সমাজ ব্যবস্থা নিয়ে তিনি বনু আওসাজকে এক করলেন আনসার মদিনার আনসার ও মক্কার মোহাজিদদের এক করলেন এবং তাদের সাধারণ পরিচয় দিলেন মুসলিম এবং তারা প্রত্যেকে ইসলামী রাষ্ট্রের নাগরিক এখানে কারো গোত্র পরিচয় বা গায়ের রং বা জাতীয়তা প্রাধান্য পেল না বরং যে বিষয়টি তাদের এক করল সেটা হচ্ছে তাদের ধর্মবিশ্বাস এমনকি যারা মক্কামুদ্দিনার বাইরে থেকে আগত তারাও ইসলামী রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করল শুধু এই যোগ্যতায় যে তারা মুসলিম তিনি সবাইকে জানিয়ে দেন মুসলিমরা একে অপরের ভাই ওম্মতন ওয়াহিদা বা এক উম্মার এই ধারণাটি আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন বিভিন্ন আয়াতে নিশ্চয় তোমাদের এ জাতি একই জাতি আর আমি তোমাদের রব অতএব তোমরা আমার ইবাদত করো সুরা আল আম্বিয়া আয়াত বিরানব্বই এই আয়াত থেকে আমরা দেখছি মুসলিম উম্মা একটি একক উম্মা হওয়ার কারণ হলো তাও হিদ তারা এক আল্লাহ ইবাদত করে मुस्लिम ना हल एक जति सर्वश्रेष्ठ जति नुम सितु सुय पून सुल पुम शहीद وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَنْ يَتَّبِعُ الرَّسُولَ مِنْ مَنْ يَنْقَلِبُ عَلَى عَقِبَيْهِ وَإِن كَانَتْ আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও এবং রাসুল সাক্ষী হন তোমাদের উপর আর যে কীবলার উপর তুমি ছিলে তাকে কেবল এজন্যই নির্ধারণ করেছিলাম যাতে আমি জেনি নেই যে কে রাসুলকে অনুসরণ করে এবং কে তার পিছনে ফিরে যায় যদিও তা অতি কঠিন তাদের ছাড়া যাদেরকে আল্লাহ হিদায়ত করেছেন এবং আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ইমানকে বিনষ্ট করবেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল পরম দয়ালু সুর আল বাকারা আয় একশো চুক্তিপত্রের একটি ধারায় বলা হয়েছে ইমানদারেরা একে অপরের সহযোগী এই কথার অর্থ মুসলিমরা একে অপরকে জুলুমের বিরুদ্ধে সহায়তা করবে ইসলামী ভ্রাকৃত্বের হক আদায় করবে এবং তাদের মধ্যে পারিবারিক ও প্রতিবেশী সুলভ সম্পর্কে যে হক আছে সে হকও আদায় করবে সব মুসলিমকে এক উম্মা হিসেবে সংজ্ঞায়িত করার মাধ্যমে এই উম্মাহ একটি সকীয় উম্মা হিসেবে প্রতিষ্ঠিত হলো। আর জাতি হিসেবে মুসলিমদের স্বকীয়তা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন পার্থক্য বিদ্যমান আহলে কিতাব ও মুসলিমদের মধ্যে কিছু কিছু ব্যাপারে সাদৃশ্য বিদ্যমান ছিল কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলহাম মুসলিমদের মুসলিম পরিচয়কে অন্যদের থেকে স্বতন্ত্র রাখতে চেয়েছিলেন এমন অনেক হাদিস রয়েছে যেখানে মুসলিমদের ইহুদি থেকে ভিন্নভাবে চলাফেরার নির্দেশ দেয়া হয়েছে যেমন রসুল্লা আলিহাস্লাম লক্ষ্য করলেন মোদিনার ইহুদিরা ইবাদতের সময় চামড়ার মোজা পড়ে না তাই তিনি মুসলিমদের ইবাদতের সময় চামড়ার মোজা পড়ার অনুমতি দিলেন আবার ইহুদিরা মেহেদি দিয়ে চুল রং করত না তাই তিনি মুসলিমদেরকে মেহেদি দিয়ে চুল রঙ করার নির্দেশ দিলেন এই নির্দেশটি ছিল পুরুষদের জন্য এরকম আরও একটি তাৎপর্যপূর্ণ ঘটনা আছে এবার আব্বাস রাজিয়াল আনহো এটি বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম একদিন দেখলেন মদিনার ইহুদিরা আসুরার দিনে অর্থাৎ মোহায়ুরমের দশ তারিখ রোজা রাখে এবং তারা এই দিনের ব্যাপারে বলে এই দিনে মুসা ফিরাউনকে পরাজিত করেছেন তখন রসুল্লাহ সাল্লাহ আলীহাস্লাম তার সাহাবাদের বললেন মুসার বিজয় উদযাপনের জন্য তোমরা মুসলিমরা ইহুদীদের চেয়ে বেশি হকদার তাই তোমরা এই দিনে রোজা রাখবে এখানে রসুলুল্লাহ সাল্লু আলীহাসাল্লাম বুঝিয়েছেন যে মুসা আলাহিস্লাম ছিলেন একজন মুসলিম কিন্তু ইহুদিরা মুসলিম নয় তাই সত্যিকারের মুসলিম হিসেবে তার প্রতি যদিও বা তারা নিজেদের এবং অন্যদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন মৃত্যুর আগে তিনি বলে গিয়েছিলেন যে তিনি যদি পরবর্তী বছর পর্যন্ত বেঁচে থাকেন তাহলে দশই মোহারমের সাথে নয় মোহারমও রোজা রাখবেন এভাবে তিনি আশুরার রোজা রাখার ব্যাপারে মুসলিম ও ইহুদিদের মাঝে একটি পার্থক্য করে দিয়েছিলেন যেখানে মুসলিমরা নই ও দশই মহারৰ রোজা রাখত আর অন্যদিকে ইহুদিরা শুধু দশই মহারৰম রোজা রাখত আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল কিবলা পরিবর্তন প্রথমে মুসলিমদের কিবলা ছিল জেরুসালেম অভিমুখী সে সময় ইহুদিরাও জেরুসালেম অভিমুখী হয়ে ইবাদত করত পরবর্তীতে মুসলিমদের কিবলা বদলে হয়ে যায় কাবা অভিমুখী এই ঘটনাটি জাতি হিসেবে মুসলিমদের স্বকীয়তায় বিশেষ মাত্রা যোগ করল কারণ মুসলিমরা আর ইহুদিদের কিবলা অনুসরণ করে না বরং তাদের নিজস্ব একটি কিবলা আছে কিবলা পরিবর্তনের এই ঘটনাটি পরে বিস্তারিত আলোচনা করা হবে ইনশা আল্লাহ নিজস্ব পরিচয় ও কালচার থাকার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ একটি জাতি তখনই অন্য জাতির অনুসরণ অনুকরণ করে যখন সে তার নিজস্ব পরিচয় নিজের বিশ্বাস ও কৃষ্টি কালচার নিয়ে হীনমন্যতায় ভোগে আর তাই তারা অন্যদের মতো হতে চায় যেমনটা আমরা এখনও মুসলিমদের মাঝে দেখছি মুসলিমদের মধ্যে একটা বড় অংশ নিজেদের ইসলামী বিশ্বাস ও মূল্যবোধ নিয়ে হীনমন্নতায় ভগে এবং তারা পশ্চিমাদের আদর্শ নীতি ও মূল্যবোধ গ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জন করার বা ওঠার চেষ্টা যাতে একদিকে তারা নিজেদের মুসলিম হিসেবে দাবি করে অন্যদিকে তারা কাজে কর্মে চিন্তা চেতনায় অনুকরণ করে পশ্চিমা সেকুলারদের বিষয়টি সম্মানের হওয়া তো দূরে থাক বরং শ্রেষ্ঠ উম্মতের সদস্য হয়ে এমনটা করার লজ্জার আর অপমানের তবে সাংস্কৃতিক স্বকীয়তা মানে এই নয় যে ইসলামী রাষ্ট্রে কেবল মুসলিমরাই বসবাস করবে এর প্রমাণ হল ইহুদিরা মদিনার রাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছিল সনদ থেকে এটা স্পষ্ট যে তারা ছিল ইসলামী রাষ্ট্রের নাগরিক চুক্তিপত্রে একটি ধারায় বলা হয়েছে বনু আউফের ইহুদিরা মুসলিমদের সাথে এক হোম্মা মদিনার সনদ অনুসারে তারা নাগরিকত্বের সুবিধা লাভ করবে বিপদে পড়লে মুসলিমদের থেকে সাহায্য ও নিরাপত্তা পাবে শর্ত ছিল তারা ইসলামী রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে এবং মুসলিমদের বিরুদ্ধে কোন দলকে সাহায্য করবে না প্রতিষ্ঠা এই সনদ অনুসারে অর্থনৈতিক রাজনৈতিক ধর্মীয় ও পারিবারিক বিরোধ ফৌজদারি সকল বিষয়ের নিষ্পত্তিতে আল্লাহ উত্তর রসুলের রায় চূড়ান্ত বলে গণ্য হবে সনদে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে বিষয়ে মতবোধ হবে তা আল্লাহর সমীপে ও মোহাম্মদের সমীপে উপস্থাপিত হবে অর্থাৎ মদিনার এই রাষ্ট্রটি হবে একটি সরিয়া শাসিত রাষ্ট্র এবং রসুল্লা সাল্লাহ আলীহ আসাল্লাম হচ্ছেন সেই রাষ্ট্রের প্রধান ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্য এখানেই। অন্য ধর্মগুলোতে ইবাদত করা হয় তাদের নিজ নিজ উপায়ে কিন্তু জীবনের অন্যান্য দিক যেমন ব্যবসা ও রাষ্ট্রীয় জীবন বিচার ব্যবস্থা পরিচালিত হয় তাদের নিজেদের ইচ্ছায় বা নিজেদের বানানো আইনে কিন্তু ইসলাম ধর্মে ইবাদত যেমন আল্লাহর জন্য তেমনি জীবনের অন্যান্য সকল বিষয় পরিচালিত হবে সরিয়া দ্বারা অর্থাৎ সেই সকল আইন দ্বারা যেগুলো আল্লাহ নাজিল করেছেন অথবা সুন্নার মাধ্যমে যে সকল আইনের বৈধতা দিয়েছেন জীবনের সর্বক্ষেত্রে আইন প্রতিষ্ঠা করা হলো একটি ইবাদা ইম্ নিশ্চয়ই আমি আপনার প্রতি সত্য কিতাব অবতীর্ণ করেছি যাতে আপনি মানুষের মধ্যে ফায়সালা করেন যা আল্লাহ আপনাকে দেখিয়েছেন সুরা আয়াত একশো পাঁচ অর্থাৎ ইবাদত বা ধর্মীয় বিষয় পালন করার জন্য যেমন কিছু বিধান আছে তেমনি দুনিয়াবী বিষয়গুলোর জন্য ইসলামের নির্দিষ্ট কিছু বিধান আছে এছাড়া আল্লাহ দেয়া দিন নিরাপদভাবে পালনের জন্য আল্লা আইন প্রতিষ্ঠা করা একান্ত জরুরি আধুনিক শাসন ব্যবস্থাকে যে তিনটি ভাগে ভাগ করা যায় আইন বিভাগ বিচার বিভাগ ও কার্যনির্বাহী বিভাগ মোদিনার সনদে এই প্রতিটি বিভাগের ব্যাপারে আল্লাহ ও রসুলের সিদ্ধান্ত ছিল চূড়ান্ত এবং ইহুদিরাও এটি মেনে নিয়েছিল মুসলিম ও ইহুদিদের মধ্যে কোনো সমস্যা হলে সে ব্যাপারে রসুল্লাহ সাল্ল আলিহাস্লামের সিদ্ধান্তই হবে চূড়ান্ত তবে ইহুদিদেরকে একটি সীমিত স্বাধীনতা দেয়া হয়েছিল যে যদি তারা চায় তাহলে তাদের নিজেদের মধ্যে আবার তার চাইলে তাদের নিজস্ব ছিল তিনি তাদের মামলা নিষ্পত্তি করে দেবেন অথবা তাদের মামলা তাদের আদালতে বিচার করতে ফিরিয়ে দেবেন এই প্রসঙ্গে আল্লাহ তালা কোরআনে বলেন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 তারা বেশি বেশি মিথ্যে শুনতে আগ্রহী হারাম ভক্ষণকারী তারা যদি তোমার কাছে আসে তাহলে ইচ্ছে হলে তাদের বিবাদ নিষ্পত্তি করো নতুবা অস্বীকার করো। অস্বীকার করলে তারা তোমার ক্ষতি করতে পারবে না। যদি বিচার ফায়সলা করো তাহলে ইনসাফের সাথে তাদের বিচার ফায়সলা করো আল্লাহ ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন সুর আল মাইদা আয়াত বেয়াল্লিশ ইহুদিরা একাধিকবার আল্লাহ রসুল্লাহ আলি সাল্লামের কাছে বিরোধ নিষ্পত্তি করতে এসেছিল তাফসিরে ইবনে কাসে এই বিষয়ে বিস্তারিত আছে যেমন একবার তারা এসেছিল এক বিবাহিত মহিলার বিরুদ্ধে জিনা করার অভিযোগ নিয়ে আরেকবার তারা এসেছিল পন নজির ও পন করাইজা বিরোধ নিয়ে ইহুদিরা এই ধরনের বিচার ফাইসলায় তাদের নিজেদের সুবিধা তাদের ধর্মের আইন পরিবর্তন করত সম্ভ্রান্ত বংশের কেউ কোন অপরাধ করলে তাকে শাস্তি দিত না অথবা তার শাস্তি কম করে দিত অথবা দেখা যেত দুটি গোত্রের মধ্যে বিরোধ হলে শক্তিশালী গোত্রকে দুর্বল গোত্রের উপর ফেভার করা হতো। আল্লাতালা এই অপরাধগুলোর জন্য কোরআনে ইহুদিদেরকে কাফিয়ের জালিম ও ফাসিক হিসেবে অভিহিত করেছেন আল্লাহ যে বিধান নাজিল করেছেন তা দিয়ে বিচার ফায়সলা করা ও শাসন করা বাধ্যতামূলক যদি কেউ আল্লাহর আইন দিয়ে শাসন বা বিচার করতে অস্বীকৃতি জানায় তাহলে সে কুফরি করল যদি কেউ ইসলামী শরিয়ার আইন বাতিল করে দিয়ে অন্য ধর্ম অথবা মানবরচিত আইনকে প্রণয়ন করে বা প্রাধান্য দেয় তাহলে সেটা কুফুরি বলে গণ্য হবে কোরআন ও সুন্নার আইনের বিপরীতে অন্য কোন আইনকে কোরআনার মতো মনে করা বা সমপর্যায়ের মনে করাও কুফরি। এই কুফরির কারণে একজন মানুষ কেবল গুণাগার হয় তা নয় বরং সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায় এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই যে আল্লাহর আইন দিয়ে শাসন না করা দিনের মারাত্মক গুনাহের একটি পরিস্থিতি ও বাস্তবতা অনুসারে এটি কুফর হতে পারে আবার জুলুম বা ফিস্ক হতে পারে বিষয়টি আলাদা আলোচনা দাবি রাখে বিধায় আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি না সাম্রাজ্যবাদীরা মুসলিম ভূমিগুলো দখল করে নেয়ার আগে মুসলিম ভূমিগুলোতে ইসলামী সরিয়া আইন কার্যকর ছিল তেরশ বছর ধরে প্রায় পুরো সময়টা জোরে ইসলামী সরিয়ার আইন মুসলিম ভূমিতে বলবৎ ছিল তবে কাতারদের একটি দল যারা নিজেদের মুসলিম দাবি করা সত্ত্বেও কিছুকাল তাদের নিজস্ব সংবিধান আলী দিয়ে তাদের দখলদারিত্বের অধীনে থাকা কিছু মুসলিম ভূমি শাসন করে আলী ইয়াসাক ছিল একটি সংবিধান যেখানে ইসলামী আইন আহলে কিতাবের আইন তাতারদের নিজস্ব আইন মানবরচিত আইনের সংমিশ্রণ ঘটে তৎকালীন আলিমরা এই সংবিধান দিয়ে শাসন করাকে কুফরি হিসাবে ঘোষণা দেন এবেন কাসির রেহমাহুল্লাহ দাক্তফসিরে এই প্রসঙ্গে বলেন যে রাজকীয় বিধানসমূহের দ্বারা তাতাররা শাসন কার্য পরিচালনা করে এগুলো গৃহীত হয়েছে তাদের রাজা চেঙ্গিস খানের রচিত কিতাব আলী ইয়াসাক থেকে চেঙ্গিস খান এই কিতাব রচনা করেছিল বিভিন্ন সরিয়া থেকে নানা আইন একত্রিত করে এখানে ইহুদি নাসারা ইসলামী শরিয়া সবগুলো থেকেই কিছু কিছু গ্রহণ করা হয়েছে এবং সাথে আরো অন্যান্য উৎসসমূহ থেকেও নেওয়া হয়েছে এছাড়া এই কিতাবে চেঙ্গিজ খানের নিজস্ব চিন্তা প্রসূত নানা মন গড়া আইনও আছে আর এভাবে চেঙ্গিস খানের উত্তর শরীরা আল্লাহর কিতাব ও তার রসুলের সুন্না অনুযায়ী শাসনের বদলে এই কিতাবের আইনকে অগ্রাধিকার দিয়েছে এবং অনুসরণ করেছে যারা এরকম করে তারা কাফের এবং তাদের বিরুদ্ধে ততক্ষণ যুদ্ধ করতে হবে যতক্ষণ না তারা আল্লাহ ও তার রসুল যা নির্ধারণ করেছেন তদানুযায়ী শাসন করার দিকে ফিরে আসে যাতে করে ছোট বা বড় কোন বিষয়ে আল্লাহ আল্লা সুবাহা ছাড়া আর কারো বিধান না চলে বর্তমানে মুসলিম বিশ্বের কোথাও পরিপূর্ণ শরিয়া ব্যবস্থা চালু নেই সরিয়ার বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী ও কাফির মিডিয়ার প্রোপাকাণ্ডার কারণে খোদ মুসলিমরাই অনেকে সরিয়া ব্যবস্থাকে বর্বর ও নিষ্ঠুর মনে করে অথচ ইসলামের আইন হল ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি ব্যবস্থা আইন হলো মুসলিমদের জন্য রহমত স্বরূপ যখন কোনো দেশে আইন কার্যকর থাকে তখন সেখানে মানুষ ইসলামের বিশ্বাস ও মূল্যবোধগুলো ধারণ ও চর্চা করে ইসলামী আইন না থাকার কারণে মুসলিম দেশগুলোতে অবাধে কোফরী বিশ্বাস আর চাহিলি মূল্যবোধগুলো স্থান করে নিয়েছে অপরাধ প্রবণতা দারিদ্র ঝেঁকে বসেছে অথচ সরিয়া এসেছে এই জিনিসগুলো উচ্ছেদ করতে ভিত্তিক জীবন ব্যবস্থা না থাকার কারণে মুসলিমদের ইমান জানমাল মাল সবই অনিরাপদ হয়ে গেছে এই চুক্তিপত্রের মাধ্যমে মোদিনাতে রসুল্লাহ সাল্ল আলিউসাল্লামের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় যদিও তিনি মোদিনাতে একজন অতিথি হিসেবে প্রবেশ করেছিলেন কিন্তু তিনি ছিলেন কার্যত তাদের নেতা আল্লাহ জাল সুরা আন্সাদে বলেছেন أرسلنا من رسول إِلَّا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما বস্তুত আমি একমাত্র এই উদ্দেশ্যেই রসুল প্রেরণ করেছি যাতে আল্লাহর নির্দেশানুযায়ী তাদের আদেশ নিষেধ মান্য করা হয় আয়াত চৌষট্টি সনদে উল্লেখ করা আছে এই সনদভুক্ত পক্ষগুলোর মাঝে যদি কোনও সমস্যা বা বিবাদ সৃষ্টি হয় যা থেকে হানাহানি বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দেয় তাহলে তার নিষ্পত্তিতে আল্লাহ ও তার রসুলের সিদ্ধান্তই চূড়ান্ত এই ধারা থেকে রসুল উল্লাহর কর্তৃত্বের বিষয়টি সুস্পষ্ট সেখানে ভাগ বসানোর অধিকার কারও ছিল না সুতরাং আল্লাহ রসুল্লাহ আলী পাঠিয়েছেন যাতে মানুষ তাকে অনুসরণ করে নবী হিসেবে রসুল উল্লাহর কর্তৃত্ব আল্লা তালা বিভিন্ন প্রতিষ্ঠিত করেছেন আর সেসব পন্থার মাঝে মদিনার সনদ অন্যতম মদিনা এসে আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসাল্লাম চারটি প্রকল্প হাতে নেন মসজিদ নির্মাণ মোহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন বিভিন্ন গোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক নিরূপণ এবং সামরিক বাহিনীর প্রতিষ্ঠা প্রতিটি কাজ রসুল্লা সাল্লু আলি আসাল্লামের কর্তৃত্বের প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই সনদের একটি বিশেষ দিক হল এই সনদে শুধু একজন মানুষের নাম স্থান পেয়েছে আর তিনি হলেন মুহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম এভাবেই মদিনায় রসুল্লাহর ক্ষমতা সুসংহত হয় চার নম্বর ইহুদি ও মুসলিমদের সম্পর্ক মদিনার সনদ থেকে একটি বিষয় স্পষ্ট প্রতি বেশ সহশীলতা দেখিয়েছেন এই চুক্তিপত্রে ইহুদিদেরকে মদিনার অর্থাৎ একটি ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে তাদেরকে ধর্মীয় দেয়া হয়েছিল। তারা নিজেদের ধর্মীয় রীতি পালন করার সুযোগ পেয়েছিল এবং সবচেয়ে বড় ব্যাপার হল এই যে তাদের নিরাপত্তা দেওয়ার যাবতীয় দায়িত্ব ন্যস্ত ছিল ইসলামী রাষ্ট্রের উপর অন্যদিকে ইহুদিদের উপর যে দায়িত্ব ও শর্ত আরোপ করা হয়েছিল সেগুলো হলো। বহিশত্রু কর্তৃক মোদিনা আক্রান্ত হলে ইহুদিরা মুসলমানদের পক্ষ নিবে তারা রাষ্ট্রের জন্য কল্যাণকর মতামত প্রদান করবে এবং এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না মদিনা নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট কোন তথ্য কারো কাছে প্রকাশ করবে না রসুল্লাহ সাল্লু আলাইস্লামের নির্দেশ ব্যতিরিক কেউ মোদিনা ত্যাগ করবে না এরকম একটি ভারসাম্যপূর্ণ অবস্থা থেকে মুসলিম ও ইহুদিতে সবস্থার সূচনা হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি বরং সম্পর্ক কেবল খারাপই হয়েছে কেন না ইহুদিরা মদিনায় মুসলিমদের উপস্থিতি সহ্য করতে পারছিল না রসুল্লাহ আলী হাসলাম শুরু থেকেই তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছিলেন কিন্তু ইহুদিরা তা হতে দেয়নি ইহুদিদের এই ষড়যন্ত্রমূলক তৎপরতা নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ একটি পর্বে আলোচনা করা হবে পাঁচ নম্বর মদিনার পবিত্রতা বজায় রাখা আরবদের কাছে মক্কা হারাম বলে বিবেচিত ছিল অর্থাৎ সেখানে কোন প্রকার রক্তারক্তি অশান্তি বা বিশৃঙ্খলা করা নিষিদ্ধ ছিল এটি ছিল তাদের কাছে একটি পবিত্র স্থান মদিনার একটি নির্দিষ্ট বর্ডার বা সীমানা ছিল এবং মদিনা সনদে রসুল আলীনাকে সকলের জন্য নিরাপদ স্থান হিসেবে ঘোষণা করেছেন মদিনার পবিত্রতা বজায় রাখার জন্য সেখানে গাছ কাটা স্বীকার করা যুদ্ধ ও অস্ত্র বহন করা নিষিদ্ধ ঘোষণা করা হয় ছয় নম্বর ধর্মীয় স্বাধীনতা চুক্তিপত্রের একটি ধারায় বলা হয়েছে ইহুদিদের জন্য মুসলিমদের জন্য অর্থাৎ রাষ্ট্রে অমুসলিমদের নিজস্ব ধর্ম পালনের অধিকার ছিল আল্লাহ কোরআনে বলেন লাকরহাফিদ্দিন অর্থাৎ ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই তবে নিজের ধর্ম পালনের সুযোগ থাকলেও ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা নিজেদের ধর্ম প্রচার করতে পারবে না অর্থাৎ তারা তাদের চার্চ বা মন্দিরের ভেতরে নিজেদের ধর্ম অনুসারে ইবাদত এবং আচার অনুষ্ঠান পালন করতে পারবে তবে প্রকাশ্যে তাদের কুফরি ও শিরকি বিশ্বাস প্রচার করতে পারবে না ইসলাম কেবল একটি দিনকেই সত্য দিন হিসেবে স্বীকার করে আর বাকি সমস্ত ধর্ম মতাদর্শ ইসলামের চোখে বাতিল মিথ্যা তাই সেগুলোর উপর কেউ বিশ্বাস করতে চাইলে ইসলাম জোর করে তাকে ইসলাম গ্রহণে বাধ্য করে না তবে সেগুলোকে প্রচার করার অনুমতি দেয় না তবে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের থাকা ও ধর্ম পালনের এই অধিকার পরবর্তীতে কিছুটা পরিবর্তন আসে হিজরতের দশম বছরে মুশ্রিকদেরকে জাজিরাত আরব থেকে বের করে দেওয়ার ব্যাপারে আদেশ জারি হয় আর ইহুদি ও খ্রিস্টানদেরকে মৃত্যুসজ্জায় আল্লাহ সুলতাল্লাহ আলী আসাল্লাম জাজিরাতুল আরব থেকে বের করে দেওয়ার ব্যাপারে আদেশ করেছেন তবে এই আদেশ জাজিরাতুল আরবের জন্য অন্যান্য মুসলিম ভূমিতে অমুসলিমরা ইসলামী রাষ্ট্রের প্রতি অনুগত থাকার শর্তে বসবাস ও নিজের ধর্ম পালন করতে পারবে সাত নাম্বার ইসাফের ধারণা মোদিনার সনদে একাধিক ধারায় ইনসাফ করার এবং জুলুমের বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা এসেছে ইসলাম একটি ন্যায়ের ধর্ম মোদিনার ইসলামী রাষ্ট্র ছিল ইনসাফের উপর প্রতিষ্ঠিত রাষ্ট্র কারো ওপর যদি জুলুম করা হতো সে ধনী হোক বা গরিব হোক দাস কিংবা উচ্চবংশ সে সুবিচারের দাবি করতে পারত এজন্য তার কোন টাকা পয়সা খরচ হত না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার ছিল আদালতে সুবিচার পাবার একজন মুসলিম বিচারক যখন কোন বিরোধে নিষ্পত্তি করে তখন তার জন্য শত্রু বন্ধু ধনী গরিবের মধ্যে পার্থক্য করা কোনো সুযোগ ইসলামে নেই তাকে অবশ্যই দুজনের মধ্যে ন্যায়ের সাথে বিচার করতে হবে ইসলাম শত্রুদের সাথে যুদ্ধ করার আদেশ দেয় কিন্তু তাদের সাথে অবিচার করার অনুমতি দেয় না আল্লাহ বলে ুহ্লবীন মনু কু কৌ মি লিষুহ পুংন অনু কৌমি নি দি কর্ম হে মোমিনগণ তোমরা আল্লাহর সাথে ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হিসেবে সদা দণ্ডায়মান হও কোন কৌমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনোভাবে পরিচিত না করে যে তোমরা ইনসাফ করবে না তোমরা ইনসাফ করো তা নিকটতর এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয় তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে সবিশেষ অবহিত সুরা আলমাইদা আয়াত আট একজন মুসলিম যখন সে আদালতে দাঁড়াবে তখন সে সত্য সাক্ষ্য দেবে যদিও সে সাক্ষ্য তার নিজের স্বার্থ বা নিজ পরিবারের সদস্যের বিরুদ্ধে যায় মিথ্যা কোন দেবে না যদিও একজন মুসলিম তার বেশি আপন কিন্তু ইনসাফের প্রশ্নে সত্যবাদীতাই মুখ্য আল্লাহ তালা বলেন উল بِهِمَا <speek trolls> <respuesta> فَلَا تَتَّبِعُ الْهَوَاءَنْ تَعْدِلُوا وَإِنْ تَلُوْ أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا هَئِ مَنْدَرْ كَانْ نَيَرْ پْرَتِ شُبْ پْرَتِشْتَوْا وَأَلَّا رَجَنَّوْا شَكْحَوْتَا تَحَوْا جَوْدِيَوْتَا تَمَا دَرْ نِجَدَرْ কিংবা মাতা পিতা এবং আত্মীয়গণের বিরুদ্ধে হয় কেউ ধনী হোক বা দরিদ্র হোক আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর অতএব প্রবৃত্তির অনুসরণ করো যাতে তোমরা ন্যায় বিচার করতে পারো এবং যদি তোমরা বক্রভাবে কথা বলো কিংবা সত্যকে এড়িয়ে যাও তবে নিশ্চয়ই তোমরা যা করছ সে বিষয়ে আল্লাহ সম্পূর্ণ অবগত সোর আননিসা আয়াত ১৩৫। ইনসাফের প্রতিচ্ছবি ছিল মদিনার ইসলামী রাষ্ট্র তৎকালীন আরবের কালচার সম্পর্কে আমরা আগেই বলেছি সে সময় লোকেরা নিজেদের গোত্রের পক্ষ নিত ঠিক হোক বা ভুল হোক নিজ গোত্র অন্যায় করলেও তাদের পক্ষ নিয়ে যুদ্ধ করত কিন্তু ইসলাম এই রীতি বদলে দিল আল্লাহ রসুলসালু আলী হোসালাম বলেছেন তোমার ভাইকে সাহায্য করো হোক সে জালিম বা মজলুম তখন সাহাবিরা বললেন মজলুমকে সাহায্য করা তো বুঝলাম কিন্তু জালিমকে কিভাবে সাহায্য করতে পারি তখন নবীজি সাল্লু আলিহাস্লাম ব্যাখ্যা করলেন জালিমকে সাহায্য করা মানে হচ্ছে তার জুলুমে বাধা দিয়ে তাকে সাহায্য করা অর্থাৎ তার হাত দিয়ে যেন জুলুম না হয় সেটা নিশ্চিত করা ইসলামে মুসলিমরা একে অপরের ভাই ভাই কাফিরদের প্রতি মুসলিমদের কোনো ওয়ালা বা আনুগত্য নেই ইসলামের চোখে একজন মুসলিম আর কাফিরের স্ট্যাটাস বা মর্যাদাও সমান নয় কিন্তু একজন মুসলিম যদি কোনো কাফিরের সাথে অন্যায় করে ইসলামী আদালত সেই মুসলিমের পক্ষ নেবে না বরং কাফিরের পক্ষেই রায় দেবে এমনটা হয়েছিল খলিফা আলীরহ সময়ে যখন এক ইহুদি আলীরাদিল আনহোর একটি ঢাল চুরি করেছিল কিন্তু প্রমাণের অভাবে তার কোনো শাস্তি হয়নি এই ধরনের পারস্পরিক বিরোধ নিরসনে ইসলামী আদালতের চোখে কে জালিম আর কে মাজলুম এটাই ধর্তব্য আট নাম্বার অর্থনৈতিক ও সামরিক বিষয়ে নীতিমালা এই চুক্তিপত্র অনুসারে মুসলিমদের অর্থনৈতিক দায়ভার মুসলিমদের কাঁধে আর ইহুদিদের অর্থনৈতিক দায়ভার ইহুদিদের কাঁধে প্রত্যেকে নিজেদের ব্যাপারে দায়িত্বশীল হবে এটা ছিল অভ্যন্তরীণ অর্থনৈতিক দায়ভারের বিষয় নীতি কিন্তু সামরিক বিষয়ে এই নীতি ছিল ভিন্ন চুক্তি অনুসারে মদিনা বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে মুসলিম ও ইহুদি উভয়ের উপর প্রতিরক্ষা দায়ভার বর্তাবে এই শর্তটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ পরবর্তীতে কুরাইসরা যখন মোদিনা আক্রমণ করে তখন ইহুদিরা মুসলিমদের পাশে দাঁড়ানো তো দূরে থাক উল্টো তারা কুরাইসদের সাথে এক হয়ে মোদিনার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এর সূত্র ধরে যায় অভিযান সংঘটিত হয় খন্দকার যুদ্ধে এব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল নয় নম্বর রাষ্ট্রদ্রোহিতা চুক্তিপত্রের একটি ধারা ছিল মোদিনার কেউই কোরাইসদের সাহায্য করতে পারবে না এই ধারাটি সবার জন্য প্রযোজ্য হলেও মুশ্রিকদের জন্য এই ধারাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল এর কারণ হল ধর্মবিশ্বাসের বিবেচনায় মোদিনার মুরিকরা ছিল কোরআসদের আপন কারণ তারা উভয় ছিল পৌত্তলিকতার অনুসারে অর্থাৎ মুশ্রিক মুশ্রিক হয়ে মুশ্রিকদের পক্ষ অবলম্বন করা এবং তাদের প্রতি সহানুভূতি থাকাটাই ছিল স্বাভাবিক এই কারণে নবীজাল আলী চুক্তিপত্রে ধারায় উল্লেখ করেন মদিনার কেউ মুসলিম ইহুদি মুশ্রিক কেউই কুরাইসদের কেউ সাহায্য করতে পারবে না এই ধারাটিকে রাষ্ট্রদ্রোহিতের সাথে তুলনা করা যেতে পারে বর্তমানকালের যে কোনো সংবিধানে রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত ধারা আছে কোন নাগরিক যদি তার রাষ্ট্রের বিরুদ্ধে বহিষ্ক্রুর সাথে এক হয়ে ষড়যন্ত্র লিপ্ত হয় তবে সেটি হচ্ছে সেই রাষ্ট্রের চোখে সর্বোচ্চ অপরাধ মোদিনার ইসলামী এর রাষ্ট্রিক্রম ছিল না যেহেতু কোরাইশ ছিল রাষ্ট্রের আসল তাই এই চুক্তিপত্রে কোরাইশ ও তাদের মিত্রদের সাহায্য না করার ব্যাপারে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে দশ নম্বর মোদিনা ত্যাগ করার ব্যাপারে আল্লাহ রসুল্লাহ আলী সিদ্ধান্ত ছিল চূড়ান্ত মোদিনা ছেড়ে কেউ যেতে চাইলে তা অবশ্যই নবীজ সাল্লাহ আলী ওসালামের অনুমতি নিয়ে যেতে হবে ছেড়ে যাওয়া বলতে সম্ভবত রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করে অন্য কোনো রাজনৈতিক অথরিটির অধীনে চলে যাওয়া বা স্বাধীনভাবে বেঁচে থাকার কথা বলা হচ্ছে মদিনার সনদের ব্যাপারে সংক্ষিপ্ত পর্যালোচনা আমরা এখানে শেষ করছি তবে আমাদের মনে রাখতে হবে এই সনদের আইনগুলোই ইসলামের চূড়ান্ত বিধান নয় কারণ এর পরে আল্লাহ তালা আরও ওয়াহিনাজিল করেছেন এবং সে অনুসারে মোদিনার সংবিধানের আইনগুলো পরিবর্তিত হয়েছে যেমন মক্কা মদিনায় অমুসলিমদের থাকার অনুমতি পরবর্তীতে বাতিল হয়ে যায় এই সংবিধানে জিজিয়ার কোন উল্লেখ নেই কিন্তু পরবর্তীতে জিজিআর বিধান আরোপ করা হয়েছিল অমুসলিমদের থেকে ইসলামী রাষ্ট্র ট্যাক্স সংগ্রহ করে এর বিনিময়ে তারা তাদের নিরাপত্তা দেয় এছাড়া মদিনার প্রাথমিক পর্যায়ে কেবল প্রতিরক্ষা বা প্রতিরোধমূলক জিহাদের অনুমোদন ছিল পরবর্তীতে আক্রমণাত্মক জিহাদের ব্যাপারে হুকুম নাজিল হয় কাজেই বর্তমানকালের কোন ইসলামী রাষ্ট্রের সংবিধান অবিকল মদিনার সনদের মতো হবে না বরং তা রচিত হবে সর্বশেষ ও চূড়ান্ত নাজিলকৃত বিধানের উপর ভিত্তি করে আমাদের আজকের আলোচনা শেষ করার আগে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব মূলত আমাদের মধ্যে প্রচলিত একটি ভুল ধারণার অপনোদন নিয়ে আমরা কথা বলব আমরা অনেকেই এমনটা শুনে থাকি যে ইসলামের রাজনীতি বলে কিছু নেই ইসলামে কেবল ব্যক্তিগত ইবাদত বন্দীকের ব্যাপারে দিক নির্দেশনা আছে দেশের রাজনৈতিক ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে সামরিক ও অর্থনৈতিক নীতি কেমন হবে এই ব্যাপারে ইসলামের কোনো সে বা দিক নির্দেশনা নেই শুধু তাই নয় এই বিষয়ে কারো অজ্ঞানতা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে যে অনেকেই বলে মদিনার রাষ্ট্র একটি সেকুলার রাষ্ট্র ছিল কারণ এখানে সকল ধর্ম আর জাতির মানুষ ছিল তাই এটা একটা সেকুলার বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মুসলিমদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ এই ধরনের ধ্যান ধারণায় বিশ্বাস করে भूलिटी इसलमर एके बारे मौलिक आकिदार बिोधी कुरने आल्लाकाधिक आया दीन इतिष्ठित करबी रसुलर के पाठिए उल्लेख कर والَّذِي أَو حَينَ إِلَيكَ وَمَا وَ الصَّنَ بِهِ إبَرهِ مَومُوسَ وَعَسَ أَنْ أَطمُّينَ وَل تَتَ فََّقُوفِي ইমু নি তিনি তোমাদের জন্য দিনের সেই বিধি ব্যবস্থায় দিয়েছেন যার হুকুম তিনি দিয়েছিলেন নুহকে আর সেই বিধি ব্যবস্থায় তোমাকে ওয়াহির মাধ্যমে দিলাম যার হুকুম দিয়েছিলাম ইব্রাহিম মৌসা ও এইসাকে তা এই যে তোমরা দিন প্রতিষ্ঠিত করো আর তাতে বিভক্তি সৃষ্টি করো না ব্যাপারটি মুষ্টিদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে যার দিকে তুমি তাদেরকে আহ্বান জানাচ্ছ আল্লাহ যাকে ইচ্ছা করেন তার পথে বেছে নেন আর তিনি তার পথে পরিচালিত করেন তাকে যে তার অভিমুখী হয় সুরা আর সুরা আয়াত তেরো আল্লাহ এই আয়াতে দিন প্রতিষ্ঠা করার কথা বলছেন দিন প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে আল্লাহতালা যে হুকুম আহকামগুলো নাজিল করেছেন সেগুলোকে আইনগতভাবে প্রতিষ্ঠা করা আল্লাহর বিধানগুলোকে দেশের সর্বোচ্চ বিধান বা আইন হিসেবে প্রতিষ্ঠা ছিল নবীদের উদ্দেশ্য। অর্থাৎ একটি দেশের আইন ব্যবস্থা হবে আল্লাহ আল্লাহতালার নাজিল করা ওয়াহির ভিত্তিতে এটা হল দিন প্রতিষ্ঠা করা কোরআন ও সুন্নার অসংখ্য দলিল আছে দিন প্রতিষ্ঠা করার ব্যাপারে আমরা যদি শুধু সিরাতের দিকে দেখি তাহলে বুঝতে পারবো আল্লাহ সুলসাল আলী আসাল্লাম মদিনায় হিজরত করেছেন আল্লা দিনকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে যদি শুধু মানুষকে আহ্বান করাই নজি সাল্লিসালের নবুতের একমাত্র উদ্দেশ্য হতো তাহলে তিনি সাহাবিদে নিয়ে আবি হিজরত করতে পারতেন কারণ সেখানে তারা নিরাপদে দাওয়া চালিয়ে যেতে পারতেন যদি নিরাপদে দাওয়াতের কাজ চালিয়ে যাওয়াই ইসলামী শরিয়ার চূড়ান্ত উদ্দেশ্য হতো তাহলে আবিসিনিয়ার হিজরতের সাথে নবিজির মিশন সমাপ্ত হত অথবা মোদিনায় হিজরত করাই হতে পারত সিরাতের শেষ কাহিনী কারণ মোদিনায় নিরাপদ। কিন্তু এখানেই শেষ নয় বরং হিজরত থেকে শুরু হয়েছে এবং চারিদিকে সম্প্রসারিত করেছেন আর এই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা কোন মানুষ দল বা গোত্রে ছিল না বরং এই রাষ্ট্রের সার্বভৌমত্ব ছিল এক আল্লাহর কেননা এই চুক্তিপত্রে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে যে কোনো বিষয়ে নবীজি সাল্ল আলিহাসালামের সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত নবী সাল্লু আলীহাসালাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক তিনি হচ্ছেন আল্লাহর কালামের জীবন্ত ব্যাখ্যা তিনি দিনের বিষয়ে যা বলবেন তা আল্লাহর পক্ষ থেকে আগত কাজেই রাষ্ট্রের যে কোনো বিষয়ে তার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার অর্থ হল এই রাষ্ট্র ছিল আল্লাহ তালার বিধান দ্বারা পরিচালিত একটি রাষ্ট্র এখানে দ্বিতীয় কোন ব্যাখ্যার সুযোগ নেই আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসালের ওফাতের পর তার সাহাবিরা এই রাষ্ট্রের হাল ধরেছেন এবং এই রাষ্ট্রকে আরবের বাইরে সম্প্রসারিত করেছেন জিহাদের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লু আলীব্দশাতেই পুরো আরব তার কর্তৃত্ব মেনে নেয় এবং সমগ্র আরব মুসলিম অমুসলিম সকলের উপর ইসলামী আইন কার্যকর হয় এরপর সাহাবারা যখন আরবের বাইরে পারস্য ও রোমান সাম্রাজ্য জয় করলেন সেখানে তারা একই ধারায় ইসলামী শাসন ব্যবস্থা কার্যকর করলেন যখনই নতুন কোন অঞ্চল বিজিত হতো তখনই সেখানে নবীজ সাল্লু আলাই অথবা খলিফারা একজন গভর্নরকে পাঠাতেন যার কাজ ছিল দিন ইসলাম শিক্ষা দেয়া ইসলামের আইন অনুসারে শাসন করা সলাদ প্রতিষ্ঠা করা জাকাত ও জিজি আদায় করা প্রকাশ্যে হারাম কাজ বন্ধ করা যে কোনো বিরোধে কোরআন ও সুন্নার আলোকে নিষ্পত্তি করা অপরাধ প্রমাণিত হলে ইসলামী প্যানালকোড বা শাস্তির বিধান প্রয়োগ করা এবং ইসলামী পররাষ্ট্র নীতির আলোকে পরিস্থিতি অনুযায়ী জিহাদ পরিচালনা করা অথবা শান্তি চুক্তি করা সাহাবিদের পর শরিয়াকে তাদের মতো পরিপূর্ণ ও বিশুদ্ধভাবে প্রয়োগ না হলেও সামগ্রিকভাবে মুসলিম বিশ্বে ইসলামের আইন চালু ছিল কাজে এই রাষ্ট্র কি করে সেকুলার বা ধর্ম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে পারে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার ধারণা কখনোই ইসলামের ভূমিতে জন্ম নেয়নি বরং এর জন্ম হয়েছে কাফিরদের ভূমিতে ইউরোপের রাজা ও চার্চের ক্ষমতাসীন লোকেরা দীর্ঘদিন ধরে তাদের ধর্মের আইনকে অপপ্রয়োগ করে নিজেদের জনগণকে শোষণ করে আসছিল এছাড়াও দীর্ঘকাল ধরে খ্রিস্টানদের বিভিন্ন ফিরকার মধ্যে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত ছিল এর প্রতিক্রিয়া হিসেবে একটি বুদ্ধিজীবী শ্রেণীর আবির্ভাব হয় যারা বিকৃত খ্রিস্টান ধর্মের এই জুলুমের শাসনকে সকল সমস্যার মূল হিসেবে চিহ্নিত করে এবং ধর্মভিত্তিক শাসনের বিরুদ্ধে ইউরোপে জনমত তৈরি হয় চার্চের সাথে জনগণ যুদ্ধে হয় এবং এক পর্যায়ে চার্চ শ্রেণী তাদের ক্ষমতা হারায় এবং রাজপরিবারগুলো জনগণের দাবির কাছে মাথা নত করতে বাধ্য হয় ইউরোপে তখন নতুন একটি আদর্শ প্রতিষ্ঠা পায় আর সেটা হচ্ছে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা এই আদর্শের বিশ্বাসীরা তাদের দেশ থেকে ধর্মীয় শাসন উচ্ছেদ করে ধর্মকে একান্তই মানুষের ব্যক্তিগত বিষয় হিসেবে নির্ধারণ করে নাগরিক জীবন থেকে ধর্মীয় অনুশাসনকে বিলুপ্ত করে এবং মানবরচিত আইনের ভিত্তিতে দেশ শাসন করা শুরু করে এভাবেই সতেরো শতাব্দী থেকে ইউরোপের মাটিতে ধর্ম নিরপেক্ষতার উদ্ভব হয় কিন্তু মুসলিম ভূমিগুলো শরীয়ার অধীনে শাসিত হয়ে আসছিল এবং তেমন কোনো সমস্যা তৈরি হয়নি যদিও মুসলিমদের নিজেদের মধ্যে যুদ্ধে অনেক ঘটনা ঘটেছে তবে সেগুলো বেশিরভাগই রাজনৈতিক ক্ষমতার জন্য ধর্মকে কেন্দ্র করে নয় ইতিহাস সাক্ষ্য দেয় অনেক খ্রিস্টান ও ইহুদি নিজেদের দেশ থেকে মুসলিম দেশগুলোতে থাকা বেশি পছন্দ করত কারণ সরিয়ার ছায়াতলে যে ন্যায় বিচার শান্তি ও নিরাপত্তা তারা লাভ করত সেটা তারা ইউরোপের খ্রিস্টান রোমান সাম্রাজ্যে চিন্তা করতে পারত না মুসলিম ভূমিগুলোতে সেকুলারাইজেশন প্রক্রিয়া শুরু হয় আরও অনেক পরে সাম্রাজ্যবাদী ইউরোপিয়ান শক্তিগুলো যখন সতেরো শতাব্দী থেকে মুসলিম দেশে তাদের দখলদারিত্ব শুরু করে তখন থেকেই মুসলিম দেশগুলো থেকে ভিত্তিক শাসন ব্যবস্থা উচ্ছেদ হতে থাকে ইউরোপিয়ানরা মুসলিম দেশগুলোর শিক্ষাব্যবস্থা বদলে দেয় বিচার ব্যবস্থাকে প্রতিস্থাপিত করে তাদের নিজস্ব বিচার ব্যবস্থা দিয়ে এই পুরো প্রক্রিয়াটা একদিনে হয়নি বরং দীর্ঘ অনেকগুলো বছর ধরে আস্তে আস্তে এই ধ্বংস প্রক্রিয়া চালু থাকে তবে এই দোষ কেবল ইউরোপিয়ানদের ঘাড়ে চাপানো যায় না কারণ একই সাথে মুসলিম বিশ্বে একটি দল জন্ম নেয় যারা মুসলিমদের পুনর্জাগরণের লক্ষ্যে ইউরোপিয়ানদের আদর্শ মূল্যবোধ এবং ভাব ভাবধারা অন্ধের মতো অনুকরণ শুরু করে এই চিন্তাভাবনা একটা আন্দোলনের রূপ নেয় এই আন্দোলন মডার্নিস্ট মুভমেন্ট নামে পরিচিত তারা কোরআন ও সুন্হকে নতুনভাবে ব্যাখ্যা করা শুরু করে ফলে তারা এমন কিছু সিদ্ধান্ত উপসংহারে উপনীত হন যা কোরআনার অনেক সুপ্রতিষ্ঠিত বিষয়ের বিরুদ্ধে চলে যায় এর কারণ হল তারা কোরআন ও সুন্নাকে ব্যাখ্যা করার জন্য আলিমরা যে প্রক্রিয়া অনুসরণ করেন সেই প্রক্রিয়া অনুসরণ না করে নিজেদের মন গড়া উপায়ে ইসলামকে ব্যাখ্যা করা শুরু করেন তারা চাচ্ছিলেন কোরআন ও সুন্নাহকে এমনভাবে ব্যাখ্যা করতে যা পশ্চিম ব্যবস্থা ও মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ হয় বা কম্প্যাটেবল হয় এই কাজ করতে গিয়ে তারা ইসলামের অনেক মৌলিক বিষয়ে এমন অদ্ভুত কিছু ব্যাখ্যা ও অবস্থান নিয়ে হাজির হন যা উম্মার চোদ্দশো বছরের জীবনে কখনোই দেখা যায়নি ইসলামকে একটি সেকুলার ধর্ম মনে করা রাজনীতি ও নাগরিক জীবন থেকে ইসলামকে অনুপস্থিত মনে করা শিক্ষা ও বিচার ব্যবস্থা থেকে ইসলামকে বিদায় করার যে ভ্রান্ত চিন্তাগুলো আমরা দেখি এগুলো এই মর্ডার ফসল যার সাথে নেই সম্পর্কে জানতে ভিজিট করুন www.youtube.com youtubeube dot com org two